আগেকার মতো আবার সামনে উপস্থিত হয়েছে আকিদার আরেকটি বিষয় নিয়ে এ পর্যায়ে যা থাকবে সেটা হচ্ছে আঁকিদার সংক্রান্ত বিশেষ করে তাকদির উপর বিশ্বাস সংক্রান্ত আরেকটি সূত্র নিয়ে এ সূত্রে যেটা বলব সেটা হচ্ছে একজন মানুষের জন্য তাকদীরের প্রমাণ উপস্থাপন করা এটা বিপদের ক্ষেত্রে চলবে কিন্তু দোষের ক্ষেত্রে কখনো চলবে না এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে হ্যাঁ প্রথমত কথা হচ্ছে মানুষের যা ঘটে মানুষের জীবনে তা দুই ধরনের হয়ে থাকে এক ধরণ হচ্ছে যে তার ব্যক্তির ব্যাপারে সম্পদ আপনার এরকম ভাবে অনাকাঙ্ক্ষিত কোনো হম এরকম অসুখ বিসুখের সম্মুখীন হয়েছে বিশেষ করে হ্যাঁ অঙ্গহানি এরকম ঘটেছে হ্যাঁ বা কোনো কোনো অঙ্গের ব্যতিক্রম ঘটেছে এই সমস্ত গুলা তা মানে প্রমাণ সে উপস্থাপন করতে পারে সে বলতে পারে যে আল্লাহ আমার আমার সাথে এরকম করার ইচ্ছে করেছেন বিদায় আমার এরকম হয়েছে সেটা কেউ যদি তাকে দোষারোপ করতে চায় সে তাকদীরের দোহাই দিতে পারে এবং সেটা দিয়ে সে প্রমাণ গ্রহণ করতে পারে পারে দিতে তখন সে বলতে পারে যে কদার উল্লাহি ওমাশাহ অথবা কদ্দার এফ আল যে এটা আল্লাহর তাকদির আল্লাহ যা চেয়েছেন তা করেছেন অথবা আল্লাহ এটা আমার তাকদির হিসেবে চয়ন করেছেন এবং তিনি যা চিন্তা করেছেন এবং বলতে পারে হাদা দা এটা আল্লাহর পক্ষ থেকে তাকদির আমার জন্য বরাদ্দ এবং তাকদির থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এরকম বলা যেতে পারে বলা যেতে পারে না এটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করে ফেলেছেন হ্যাঁ এরকম অনেক কিছু বলা যেতে পারে বরং তার সেই পরিস্থিতিতে ওয়াজিব হবে তার জন্য যা আল্লাহর তাকদিরকে সহজভাবে মেনে নেওয়া এবং আল্লাহর তাকদির উপরে কোনো কথা না বলা হ্যাঁ কারণ এখানে মধ্যে তার কোনো ইচ্ছার দখল নেই হ্যাঁ সুতরাং আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে কারণ আমরা আল্লাহর গুলাম গুলাম মনিমের যেই কোন সিদ্ধান্ত গুলা মানতে বাধ্য দ্বিতীয় আরেকটি মানব জীবনে যেটা ঘটে থাকে সেটা তার ধার্মিকতার ক্ষেত্রে দোষ এবং তার চরিত্রের ক্ষেত্রে দোষ যেমন কুহরি করা সিরকি করা বেদাত করা যে কোনো পাচার করা এই সমস্তগুলো মানব জীবনে দোষ এগুলা এগুলা কখনো এই সমস্ত ক্ষেত্রে তাকদির দোহাই দেওয়া চলবে না সে বলতে পারে না লউশাহ আল্লাহমা আশক্ত আল্লাহ চাইলে আমি সিরিক করতাম না লউশাহ আল্লাহ্মা কফ আল্লাহ চাইলে আমি কুহরি করতাম না লবশাহ আল্লাহমাত আল্লাহ চাইলে আল্লাহ কখনো বাধ্য করে নাই এগুলো পাপের কথা কারণ প্রত্যেক যেই দোষগুলা সে সঞ্চয় করেছে নিজের ইচ্ছায় সঞ্চয় করেছে নিজের ইচ্ছায় এই দোষগুলো করেছে সে চেয়েছি বিদায় করেছে সেই চেয়েছে বিদায় ছেড়েছে সবকিছু তারা দেখে এটা আল্লাহর এবং এটাকে বলার জন্য সুসংবাদ এবং বিধি জন্য যুগে যুগে রসুলদেরকে পাঠিয়েছেন সুতরাং কোনো ব্যক্তি বাতিল কাজ করে তাক দিরের দিতে পারে না কারণ কেউ তাকে এই কাজ করতে বাধ্য করেনি হম प्रत्येक मानुषिंतापराधग से स्वेच्छा क्यों ता करी प्रत्येके सब निजे इच्छा करपराधे क्षेत्र অথবা দোষের ক্ষেত্রে কখনো যাবে না যদি কেউ এরকম দিয়েছে তাক দিরের দোহাই দিয়েছে সুতরাং কেউ যদি এমন করে তার মধ্যে সিরকি রয়েছে মুর্শিকদের আচরণ রয়েছে যেরকম ভাবে আল্লাহ শাহু সুরমের একশো আটচল্লিশ নম্বর আয়াতের মধ্যে নিজেই বলেন سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من سي كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عودكم من علم فتخرجوه لنا إن تتبعونا إلا الظنوين أوتم إلا تخرصونا الله جلشان بالن وشري كاف مرشيك رابل بي جاء الله جود چايتن أمرا شريكو ইতিপূর্বে যারা আপনার এসেছে দুনিয়াতে এরকম জাতীয় তারা এরকম ভাবে আপনার মিথ্যা কথা বলেছে বাসানা। কিন্তু এই মিথ্যা কথা বলে তারা কোনো রেহাই পায়নি বরং তারা আল্লা সেই করতে বাধ্য করেছেন অপরাধ করতে বাধ্য করেছেন না বরং আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলেন তোমরা শুধু এই সমস্ত ক্ষেত্রে পিছনে পড়েছ তোমরা প্রত্যেকে আমরা জানি যে যা করেছি সেটা নিজের ইচ্ছাই করেছি আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝে সেই মতে বিশ্বাস করার তো অভিজ্ঞান করুন ওসালদি এজবাই